السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ليتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون شكریہ দর্শক بالنسبه বাংলায় আজকের অধিবেশনে আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সঙ্গ দিয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছে মহান رب আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে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 অনুগ্রহ করব আজকে ইনশাআল্লাহ আমাদের কথা হবে আমাদের পারিবারিক জীবনে যে একে অপরের সাথে দয়া দেখানো বা আন্তরিকতা দেখানো আজকে সমাজ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদেরকে বলতে হয় পারিবারিক জীবন যখন উল্টো পথে চলে পারিবারিক জীবনে যখন ক্রন্দল কলহ আসে তার ফলে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 একটি নিদর্শন হল আন খালাকলা কুম আনফিকুম আজা মোহান রবুল্লা আলমিন তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীকে তৈরি করেছেন আর এ ঘটনা হল আদম আলা ইসলাম থেকে আমরা খুব ভালো করে জানি মোহানরবুল্লা আলমিন আদম আলা ইসালামকে তিনি সৃষ্টি করলেন আদম আলাসালামের মাতা এবং পিতা কেউ ছিলেন না মহানরবুল আলমিনের কুদরতে মহানরবুল্লা আলমিনের শক্তি বলে তিনি আদম সালামকে তৈরি করলেন যিনি আমাদের সকলেরই পিতা সেখান থেকে ফ্যামিলির যে গঠন তখন থেকে শুরু হয় মহানরবুল্লা আলমিন আদম আ সালামকে সৃষ্টি করলেন এবং আদম আলা সালামের এক পাশের অংশ থেকে মা হাওয়া সালামকে তিনি তৈরি করলেন এরপরে দুনিয়ার সূচনা হল এবং আজ পর্যন্ত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 যে এই যে তোমাদের সম্পর্ক একে অপরের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটি মহানবুল্লাহিনের একটি নিদর্শন মিন মহানবুল তোমাদেরই মাঝ থেকে পুরুষের মাঝ থেকে স্ত্রীকে কে তৈরি করলেন আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক এরপরে মহানবুল্লাহ আলমিন বলেন লিথাস যাতে তোমরা প্রশান্তি পাও যাতে তোমরা সুখে শান্তিতে বসবাস করো আর এটি মহানরবুল্লাহ আলামিনের একটি বড় উদ্দেশ্য আমাদের এই পারিবারিক যে গঠন এই পারিবারিক গঠনে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক এটি মহানরবুল্লাহ আলমিনের একটি নিদর্শন এবং এই নিদর্শনের মাঝে যে অংশ রয়েছে সেটি হচ্ছে লেতাসকুনু ইলাইহা যাতে তোমরা প্রশান্তি পাও সুপ্রিয় দর্শক আমরা খুব ভালো করে জানি যা আজকের পারিবারিক জীবনের যে সম্পর্ক এ মহানবুল্লাহ আলমিনের এক বড় নিদর্শন যাকে আমি কখনো দেখিনি যার কথা কখনো শুনিনি যাকে আমি কখনো কাছ থেকে চিনিনি কিন্তু মহানবুল্লাহ আলামিন এমন সম্পর্ক গড়ে দিলেন মাত্র দুটি শব্দে সে শব্দের মাধ্যমে আমাদের একটি পরিবার গঠন হতে চলেছে সুপ্রিয় দর্শক তাহলে এখানে মহানবুল্লাহ আলমিন একে অপরের সাথে যে বন্ধন বন্ধনের কথা আলোচনা করেছেন লিতাসকুনু ইলে যে যাতে তোমরা প্রশান্তি লাভ করো রহমা এবং মহানবুল আলমিন তোমাদের উভয়ের মাঝে তিনি দয়া বা অনুগ্রহ এবং ভালোবাসা তৈরি করে দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা মহানবুল আলমিনের এই দুটি শব্দ যে মহানবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে তিনি পাঠিয়ে আমাদের পারিবারিক যে গঠন তিনি করে দিলেন যেটিকে আমরা স্বামী স্ত্রীর উভয়ের যে একটি সম্পর্ক এর মাধ্যমে আমাদের একটি পরিবার গঠন হলো আর উদ্দেশ্য হলো যাতে আমরা প্রশান্তিতে বসবাস করি মহানবুল আলমিন আবারও বলেন ইননা ফি যে এতে অনেক নিদর্শন আছে একটি নিদর্শন নয় মহান্নবুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা গবেষণা করে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 যাতে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন দর্শক মোহান রবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টি করে তিনি কিতাব দিয়েছেন যেটি আল কোরআন পাঠিয়েছেন আমাদের সর্বশেষ নবী আমরা যার উন্মত তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তার মাধ্যমে তিনি আমাদের জীবনের সর্বধিক পরিপূর্ণ করে দিলেন যেই দিকগুলি আমাদের জীবনে অত্যন্ত জরুরি বিষয় বিশেষ করে পারিবারিক জীবনে যে অবস্থাগুলো আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে সেগুলো যদি আমরা সমাধান করতে পারি কোরআন এবং হাদিস থেকে নবী মোদ সাল্লু আলী ওসাল্লামের দৈনন্দিন জীবন থেকে তাহলে আমাদের জীবন হবে ধন্য মোহানবুল আলমিন সুরাতুল নিসার চৌত্রিশ নম্বর আয়াতে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 সেগুলো দূর হবে এবং প্রশান্তি নেমে আসবে মোহানরাবুল আলামিন তিনি করেন ইসাদ করেন্লা যখন তোমরা তোমাদের স্ত্রী যাকে মোহানরা আলমিন তোমাদের প্রশান্তির জন্য তৈরি করলেন যার মাধ্যমে ভালোবাসা যার মাধ্যমে আন্তরিকতা সৃষ্টি হতে পারে এবং সেভাবেই আমরা সমাজ গঠন করি যদি তোমরা তোমরা ভয় করো যদি তোমরা সেখানে সমস্যা মনে করো তার অমান্যের কিছু দিক তোমরা সেখানে লক্ষ্য করো তাহলে মোহামবুল আলমীর যখন আমরা তাদের ক্ষেত্রে আমাদের স্ত্রীদের ক্ষেত্রে কোন সমস্যা আসবে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে কথা বলেছেন সুপ্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়েছে আমরা বিরতি নেব ছোট্ট বিরতির পরে আবারও আমরা ফিরে আসব। আমাদেরই সাথে থাকুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ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 যে ব্যক্তি করলো আমি গেল তারাই হলো এদ্রাপ্তর মহেন তোমরা শক্ত করে ধরো হাবলটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো जन्म जाल्लाह पछंद करें देख मर्यादा प्रति शनिवार प्रत साढ़े दस टेब सम्प्रचार सकाल नशे पीस टी बांगलाय প্রদর্শক আলকুর আনুল করিম কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखिये वरक आज के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 एक व्यक्ति व्यक्तर जीवने प्रशांति पाटी पारिवारिक भावे उभयर सा फैमिलिरते प्रशांति लाभ करबें अनुरूप भावे समाज गठन है जे समाज प्रशांति आसा आनंदे बसबा करते एक देश गठन हो राष्ट्र गठन जाते ता सुखे शांति बसबाज करतेबें सुप्रिय दर्शक महान्रबुल आलमीन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 অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমি মনে করি শুধু মাত্র একটি আয়াত যদি আমরা আমাদের কথা বলছি যদি আমরা আমাদের পারিবারিক জীবনে বাস্তবে রূপদান করি তাহলে আমাদের যে কলহগুলো সেগুলো দূর হবে এবং প্রশান্তি নেমে আসবে মহান্নবুল আলমিন তিনি করেন ইর্বাদ করেন্লাহুন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 আমরা তাদের ক্ষেত্রে আমাদের স্ত্রীদের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে কথা বলেছেন আমরা যে পর্বে ছিলাম আমাদের বিরতির পূর্বে আমরা আবারও ফিরে আসি মহান রবুল আর তাহলে আমাদের জন্য সুন্দর একটি কাঠামো তৈরি করেছেন সুন্দর একটি অবস্থা তৈরি করেছেন যার মাধ্যমে আমাদের জীবন হবে সুখময় মহান রবুল আরামিন ইরশাদ করেন ওয়াল্লা से क्षेत्र की नसिहत करो, करो, करो एके अपर नसिहत करपर के सठीक पथे थो सहजोगा करा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 এটি কিন্তু দিন দিন কেন যেন একটু উঠে যাচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝে যে শান্তি হওয়া দরকার ছিল যে আন্তরিকতা দরকার ছিল সে আন্তরিকতা দেখা হয় না যার ফলে আজকে সমাজে এ ধরনের অনেক কলহ আমরা শুনে থাকি বা দেখে থাকি প্রাণপ্রিয় দর্শক তাহলে ফাইজুহন মোহানবুল্লা আলমিন যেই চিকিৎসা দিলেন যদি অবদ্ধ হয় যদি তার ঘরে সমস্যা ঘটে তাহলে ফাইজুহন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 যেমন নবী মহ আলী হোসালামের জীবনেও কিছু ঘটনা যে ছোট ঘটনা হয়েছিল যেগুলো হতে পারে মানুষ মানুষের সাথে থাকলে তার সাথে কথা হবে কখনো ভুল বুঝাবু হতে পারে দর্শক এক্ষেত্রে মোহানবুলের যে নীতিমালা সে নীতিমালাকে গ্রহণ করতে হবে নবী মহ আলি হোসাল্লাম ওই রমণীদের তিনি উত্তম দিক তুলে ধরেছেন যারা তার স্বামীকে নামাজের জন্য বিশেষ করে রাতের নামাজের জন্য তাকে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 नबीम सल्लासल्लम सूंदर पद्धति शिक्षा दिए हल्का पानी छिटा जार मध्यमे अपरि सम्पर्क ये नई बल प्रयोग एमो होते अपनार्त्री के जो सुंदर भाषा आपकी बोलें नमज़गुलो पढ़ी हमी और चाह भ नमज़गल आदा करो से क्षेत्र होते आपनारामने अपना, अपना केमन कथा बोलें जे कथाटी अपन उभयर আন্তরিকতার কথা তিনি বলতে পারেন রাতে ঘুমিয়ে যখন আবার আমরা গভীর রাতে উঠি তখন আমার ক্ষেত্রে বড় কষ্ট হয় ক্ষেত্রে একটু হালকা আমাকে পানির ছিটা দিও যার মাধ্যমে আমি জাগনা পেয়ে যাব। সুন্দর এটি উভয়ের মাঝে হয়ে থাকে তবে বল প্রয়োগ করে কখনো হতে পারে না আসলে পানির ছিটা কেউ ভুল বুঝবেন না যে আসলে এই পানির ছিটা দেওয়ার অর্থ হল নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন পানির ছিটার মাধ্যমে হালকা তার সাথে আন্তরিকতাই সেটি হতে পারে তবে বল প্রয়োগ করে নয় কারণ মোহাম্মবুল আলমিন প্রথমে বল প্রয়োগ করতে পারেননি তিনি বলেছেন ফাইজুহন যে তোমরা নসিহত করো যদি নসিহতে সেটি কাজ না হয় তাহলে আমাদের করণীয় কি ওয়াহ জুরুহিল মহান্নবুল্লা আলমিন ইরসাদ করেন যে তাকে পরিহার করো তাকে পরিত্যাগ করো আর সে পরিত্যাগ হবে বিছানার পরিত্যাগ বিছানা থেকে তাকে আলাদা করে দাও তাহলে এটি হলো দ্বিতীয় স্টেপ আপনার স্ত্রী তার সাথে যদি কোনো সমস্যা ঘটে তাহলে সমস্যাগুলোর সমাধান আপনাকে করতে হবে এবং এটি আপনার একটি ইমানই দায়িত্ব মোহামবুল আলমিন আপনাকে পদ্ধতি শিক্ষা দিয়েছেন আপনি তাকে সুন্দরভাবে নসিহত করবেন নসিহতের কাজ হচ্ছে না আপনি একটু তাকে তার ক্ষেত্রে একটু কষ্টের যে স্টেপ সেই স্টেপ আপনি গ্রহণ করুন পদ্ধতি গ্রহণ করুন তাকে শুধুমাত্র বিছানা আলাদা করে দিন আর এখান থেকে মোফাসেরা তারা বলেন যে বিছানা আলাদা করার অর্থ অনেকগুলো হতে পারে তার মাঝে একটি হলো দৈহি যে মিলন সেটি না হওয়া হতে পারে। আপনি বিছানা আলাদা করে দিতে পারেন যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা না শুনবে অর্থাৎ এমন আদেশ আপনি করেছেন যে আদেশটি মহান রব্বুল্লা রামিন আপনাকে করেছেন যদি আপনি না করেন তাহলে আপনি একজন দোষী উদাহরণস্বরূপ নামাজ নামাজ একটি ফরজ বিষয় আর এর ফরজ বিষয় সম্পর্কে আপনি আপনার স্ত্রীকে ছাড় দিতে পারেন না আপনি এ কথা বলতে পারেন না যে আমাদের উভয়ের মাঝে যে গোট সম্পর্ক আছে আর এই সম্পর্কটি রাখার জন্য তিনি নামাজ পড়েন না আমি যদি নামাজের কথা বলি তাহলে তো আমাদের সম্পর্ক নষ্ট হবে না এটি সঠিক নয় বরং আপনাকে নসিহত করতে হবে নামাজের তাকে উৎসাহ দেওয়ার পরেও তাকে নসিহত করার পরেও তিনি যদি আপনার নসিহতকে আন্তরিকভাবে গ্রহণ না করে নেন তাহলে মহান্নবুল আলমিন আমাদেরকে দ্বিতীয় স্টেপ শিক্ষা দিলেন তিনি বিছানা আলাদা করে দেবেন বিছানা আলাদার ফলে যদি সঠিক হয়ে যায় তাহলে সংশোধন করে ফেলে তাহলে সংশোধন হয়ে গেল এবং পারিবারিক জীবন আবারও চলা শুরু হল যদি সমস্যা ঘটে মহান্নবুল আলমিন এরশ্বাদ করেন পদ্মরিবুহন তাদেরকে প্রহার করো তাদেরকে একটু মারো মহানবুল আরামিন তাহলে তৃতীয় স্টেপে মারার ঘটনার তিনি আলোচনা করলেন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 আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরক তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছি বাইরিল মগ্বে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 मंद पथ के निर्वाचन ना जादेर निये जाए रविवार रुन सम्प्रचार सकाल साढ़े आठ टेष्टिंग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 जयंट डर जाके नाहक देख अर्धांगी नातिनी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीज टी